ঠাকুর আর পান করছে মহাপুরুষ এই ভাবুকে নিয়ে বললেন নিজান করে ফুলকিত পুষ্প হাস্য বিকশিত মধুবিষে বহিরশ্রুঘাত বেনুকে মানে জাতি আর্যের পুত্র নাতি যদি বৈষ্ণব আর্যগন যারা আনন্দে উদ্ধার করলেন যদি একজন বৈষ্ণব ভক্ত হন তো সেই প্রকার এরা বেনুকে জাতি বলে মনে করছে এই জন্যই সুতরাং এই সরিত বেনু না সুষ্ঠু ওদের ভাবার ইতর রাগ নিনাম নীনা জগজীবের পক্ষে স্মরণ কারণ বিস্মারণ নীনা সার্বভৌমাদ আমাদের গোবিন্দেরাম অর্থাৎ প্রসাদ বা চর্বিত তা প্রসাদী তা মহাপ্রসাদ সেবনের দ্বারা ভক্তি এবং ভক্তি যদি এর বার এলো উদ্ধলেন ভক্তি হচ্ছে ওর আসল কথা আমরা মায়াদের জন্য ওটা সেবন করি না আমরা বলছি কি যদি আমরা তোমার ভালো ভালো মহাপ্রসাদ খাচ্ছি দেখে এই জন্য যদি মনে করে তো আর না মনে করলে তোমার চিন্ময় জিনিস মায়ার অধিকার কি আছে মায়ার কি অধিকার ভগবানো সে অমৃত মিশে গেল চিন্ময় বস্তু হয়ে এতে প্রাকৃত প্রাকৃত জগতের ডাল ভাত তরকারি থাকছে না কেউ রাগ বলেছেন গড়ু যাবৎকৃষ্ণ নদী যতক্ষণ পর্যন্ত না তোমার দাস হয়ে যায় তোমার জন্নাশ্রয় করে জি ততক্ষণ পর্যন্তই প্রভাব আছে ছবি রাগ অন্য যাবেই না আমাদের শাশ্বত সত্তি হ্যাঁ এমন একটা ইস্তি জাগা আছে সব ভুলিয়ে দেয় পূর্ব রাগবতী রাধা মাসি শুনেছেন বড়াইকে বলছেন কেনা বাসি বাড়াই কেনা বাসি বায়ে বড়াই সেনা কোনো জোনা তার পায়ে নিশিবনা সব গেল একবারেই তারা রাগ অত্যন্ত স্ত্রী বললেন নিজের স্ত্রীহার দ্বারা সমগ্র অখণ্ড বস্তুকে ভুলিয়ে দেয় গোপী মহাভাব সেখানে প্রভাব অখণ্ড এই বস্তু রাজান আমাদের পক্ষে সব ভুলটা দেখুন নন্দে নন্দন পাখি নহি বড়ায় উড়ি পরি যাও মেদিনীবিদার দেশিয়া লুকাও কথাগুলি চিন্তা করতে গেলে ভাব যখন দাবানোলে বন পুড়ে যায় পর্বত তখন জগতের লোকে তার শিখা দেখতে পার কিন্তু উমার যে পোয়াণ দেয় তার শিখা কেউ থেকে যায় ভিতরে জ্বলছে কি যে তার জ্বালা মাঝে মাঝে ফেটে যাইছে অন্য আর স্মৃতি কি আছে এখানে এই জন্য শাশ্বত সত্যি এদের পক্ষে আলাদা কি তোর রাগ বিস্মার নৌ নীনা কি এদের পক্ষে শাশ্বত্তিহাজাগিয়ে অখণ্ড সব বস্তুকে বলিয়া একমাত্র ওই বস্তু না হলে আর মহাপ্রভু দুটি মিলিয়ে একসঙ্গে আসা যে দুটো ভাগ করে দিলাম আমরা উনি দুটাই এর একদিন প্রভু জগন্নাথ দর্শনে গিয়েছেন কি আকুলতা ধরা যার কাছে তার হাত ধরে বলছেন বান্ধবনাথকে দেখাও তা মহাপুরুৎকণ্ঠায় জগন্নাথকে দেখছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দ ইত্য অবসরে গোপাল বললো ভোগ লাগলো হয়ে গেল প্রভু আছেন প্রসাদ মালা নিয়ে মালা গোলায় দিয়ে প্রভু এই প্রসাদ বস্তু সর্বোত্তম তার অল্প খাইতে পূজারি করিল যত মুখে একটু যেমনি দিয়েছেন কোটি অমৃত সাধু পাইয়া প্রভুর চমৎকা উচ্চস্তরে বলছেন এখানে পাণ্ডা তান্ডা রয়েছেন তো তাদের কাছে ভিতরের যে কথা এই যে দুটো ভাগ ভিতরের তা তো প্রকাশ করার উপায় নেই সেখানে কথাটার অর্থ কি আপনি যে সুকৃতি লভ্য ফেলাভ্য ফেলো বলছেন প্রভু কহে এই যে দিলে কৃষ্ণক রা হতো ব্রহ্মাদি মাঞ্ছিত এই নিন্দয়ে অমৃত কৃষ্ণের যে ভক্ত তার ফেলা নাম সেই ফেলা কারণ ওরা সব মহাপ্রসাদ বি সকলে মহাপ্রসাদ বিষ্ঠ শুনে খুব আনন্দ হল চলে গেলেন মহাপ্রভু বাকি অংশটিকে গোবিন্দ গোবিন্দের চলে মাঝলেন মহাপ্রভু ইঙ্গিত করছেন গোবিন্দকে মহাপ্রসাদটা নিয়ে গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে এলেন মহাপ্রসাদ খোলা পাত্রে সৌরভে সকলের প্রাণ করে মহাপ্রসাদ সকলকেই বিতরণ করা হলো প্রভু বলছেন ভক্তবৃন্দ এই দেখো সব হয় প্রাকৃত দ্রব্য এই গুরত্ব কিন্তু প্রাকৃত দ্রব্যের স্বাদ সবার অনুভব প্রাকৃত দ্রব্যের স্বাদ তো সকলেরই অনুভবই আছে তাহলে এখন বোঝো এই দ্রব্যে এত আগ্রাণ এত গন্ধ এত আস্বন করতে গেল কৃষ্ণেরও ধর স্পর্শ হয়েছে তারই আস্বাদ সবাই হল এই তো হলো সুকৃতলভ্য ফেলালো তার আস্বাদন নিভ গম্ভীরায় বসে মহাপ্রভু কাঞ্জিন রাম রায় কিছু আস্বাদন দাও শ্লোকের ভাবানুরূপ আস্বাদ তখন উৎস আসনু মন করে ক্ষোভ হর্ষ চোখা দি ভাবিনাশ হয় করে আকর্ষণ ওই বিচারিতে সব বিপরীত আছুক নারীর কাজ কহিতে বাঁচিয়ে লাধর বড় ধৃষ্ট পুরুষে করে আকর্ষণ আপনা বেনু ধন পার জন্মায় ইন্দ্রিয় মন তারে আপনা পিয়ায় নিরন্তর অধারিত সেইশ্বরে আশ্বাদিয়া নিজ বলে আকর্ষয়ে তী জগত মন আমরা যদি লোকে করে হাসি এই মতো নারীদের না চায় এই তোমার শুক মাসের খান করে এত অপমান এই দসা করিলে উৎস্রকাশে এইরকম সেই অবস্থায় বেদুনাথ গ্রহণ করে মহাপ্রভু আশ্রয় চোর চুরি করতে গেল चोर चोरक रस आर्थिक उत्कंठा তিনি অপূর্ব ব্যাখ্যা করলেন সত্যি তিনি বলছেন যে শুনেছি কাছে একটা অপূর্ব অমৃত আছে আমরা এত ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছি সে ওষুধটা নাকি তোমার কাছে এমন একটা ভীষক শিরোমণি বৈদ্য বৈদ্যাজ ধন্যী তোমার কাছে এমন একটা ওষুধ আছে যে ওষুধটা আমাদের সুরত বর্ধন ব্যাধি না ক্ষুধা বাড়ে আমাদের ক্ষুধাকে বাড়াবে শোকনাশন ব্যাধিকে নাশ করে দেবে এইরকম একটা ওষুধ নাকি তোমার কাছে আছে শুনেছি সেই ওষুধটা সে ওষুধের অনেক দাম তোমরা সে ওষুধ তোমরা কিনতে পারবে না অনেক দামি জিনিস এরা বললেন সরিত বেনুনা সুষ্ঠু বললেন দামিক জিনিস বলছো আর একটা বাঁশের কাটি ওষুধটা দিচ্ছ ও কি পয়সা দিল তোমার মানে তুমি যে দামি জিনিস বলছো কথাটা যখন দিচ্ছ সে নিষ্প্রাণ তাকে যখন সেই ওষুধ দিয়ে প্রাণ বন্ত করে তুলছ তখন আমাদের তো এখনো প্রাণটা তোমার বিরোধী একটুখানি আছে সেই ওষুধটা একটু দিয়ে প্রাণটা বাঁচো ধন জন আত্মীয় সব ইত্যাদি আবার ঘরে চলে যাবে তো এইগুলি নিয়ে থাকবে তো বললেন না না তার জন্য হে তোমার চিন্তা নেই আমাদের যে সেজন্য কিছু করতে হবে না তোমার এই ওষুধটাই আমাদের চেষ্টা করে কুপথ্য করতে হবে না ওষুধটা এমন সুতরাং কৃপা করে সেই ওষুধটা দাও অভাবে প্রাণ যায় দেহটাকে প্রাণটাকে রক্ষা করো সুস্থ করো স্বাদী দিয়েছেন আমরা রাধা গোপীনাথের তাহলে ভাবছি কুকিল কীপিদানুতি দশম স্পন্ধে সর্বলীলা অংশমণি শ্রী শ্রীর পঞ্চায়ে নাম রাস বক্তা ভগবান শ্রীপাদ বাদ রানী কৃষ্ণবিহ কাতরা ব্রজ সুন্দরী গণিত বিদীর অনুবাদ করতে গিয়ে বললেন টতি জহ্ন কুটির কুটিলকুন্তলা শ্রীমুখতিতে জড়ু দীক্ষ ভাল্নি অটতি যখন তুমি যুগাতে তখন তোমাকে না দেখতে পেয়ে আমাদের এক টুটি কাল যুগের মতো অতীত হয় এবং যখন কানন থেকে আগমন কালে তোমার দর্শন পাইল শ্রীমুখে মুখম বিশেষ রূপে দর্শন করার জন্য বাসনা আছে আমাদের তখন আমাদের নয় পলক সৃষ্টি যে বিধাতা জানেন এর পূর্বে দুইটি শ্লোকে ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধর্য দর্শনে তাদের যে শ্রীকৃষ্ণ সেবার বিশাল বিপুল লালসা সে লালসা অভিব্যক্ত করে সাক্ষাৎকৃসাই পাদ এই প্রসঙ্গে সিদ্ধান্ত করেন যে ভাবে সম্ভবের প্রার্থনা নায়িকার মত এই মধুর মনিখনি মণিখনি স্বরূপা যারা উৎস তারা নারী কার সম্ভব প্রার্থনা করলেন এতে কি রসপুষ্টি হলো হ্যাঁ এইটাই রসপুষ্টি সাক্ষাৎ বেনু লেটি তাদের রসগুষ্টি তার কারণ তারা হচ্ছেন ত্রেমীর চরম কক্ষায় তাদের বুকে আছে মহাভাব दिशा दे है ना। के तार तार बेनु से आका जगिए मधुम चित्तना নটিত বিশাল বিপুল তৃষ্ণা যাদের বুকে শ্রীকৃষ্ণ সেবা যাদের ধৈর্য সিন্ধুকে বিশাল হলো যেন সমুদ্রকে পান করেছে নগস্ত ঋষিদের ধৈর্য পান করেছে এদের বিশাল তৃষ্ণা এটি দৈন্য সেই তার চরণে জ্ঞাপন করছে শ্লোকটিকে ব্যাখ্যা করতে গিয়ে আর তদর্শনে দুঃখ দর্শনে তো সর্বসং পরিত্যাগে নতুন সীমা পরিচীমানে সেই প্রকার এক ঘনকাল তোমার দর্শনে যে আমাদের আনন্দ সে আনন্দের ও সীমা পরিচীমানে আজ সর্বসঙ্গ করে জল শব্দ জল সন্ন্যাসীর মতো তুমার চরণে ছুটে সব ছেলে এত বড় ত্যাগ আর কারণ শ্রীকৃষ্ণের সামান্য মাত্র সম্পর্কেই তারা যোগিনী মহাযোগী নাম শুনলেন রাধারান বিরতি আহারে রাঙ্গাবাত যেমত যোগিনি পাড়া যেদিন ধর্শন করে এলেন সেদিন মহাজী যমুনা যাইয়া সামেরে দেখিয়া সামরূপ মহাজীর পাড়া এখানে মহাযোগিনী ও দুটি নয়নে বহিছে সঘণ এ শ্রাবণ মাসের ধারা বললেন বন্ধুর উদ্দেশ্যে বন্ধুর লাগিয়া যোগিনী হইব কিনল করিব কানে जमिनी जो देख गुणनिधि तब बाधीबी बसन दिए बांध তুমি একটা সুকমলা রমণী তুমি বসন দিয়ে তাকে বাঁধতে পারবে আর এত বড় শক্তিশালী ছেড়ে দাও বন্ধুয়া বাঁধিয়া আনিব কেতারে রাখিতে পারে মুখে বল আপন বন্ধু বাঁধিয়া আনিব কেতারে রাখিতে পারে হ্যাঁ আমি আমি কমলা রঙি থেকেই ंडे तु जो, जो तुम्हारी এই ভাবটিকে নিয়ে যদি একবার অন্তরের কথা তাহলে তখন নিয়ে সন্ন্যাসী হয়ে দেশে দেশে যেতে হলো যোগিনী হয়ে সন্ন্যাস গ্রহণ করবেন মহাপ্রভু ভক্তবৃন্দ বলছেন প্রভু আপনার আবার কিসের সন্ন্যাস এত যখন আসাদ চলছে আর যাদের অনুকূল হয় তারা সন্ন্যাস করবেন কেন তো প্রভু আপনি যে এত ভক্তবিন্ন সঙ্গে অনবরত প্রেমরস মাধুর্য আস্বাদন করছেন আপনি আবার সন্ন্যাস করবেন কেন উত্তরটি কি দিচ্ছেন ন আমি আমার প্রাণপতির ভজনের জন্য সর্বস্ব ত্যাগ করবো সর্বস্ব ত্যাগ না করলে প্রাণপুতির ভজন দেশে দেশে ভ্রমণ করলেন নয়নী অবিরাম বস্তু ধারা প্রবাহ দেহে কদম্বকে শরীর মতো আর মুখে অভিশ্রান্ত হরিনামের অমৃত প্রবাহ এই রসটা স্থাপন করলেন আমাদের কুলাদণ্ডে যদি তুমি একবার এই ভাবটাকে বুঝার করো তখন বুঝে তোমার জন্য কেন আমরা সর্বত্যাগিনী হয়ে সন্ন্যাসিনী হতে চাই शेषकाल बीला महाप्रभु स्वृष्ण रास लीला सपन स्वप्ने आला उठें गोविंद कृष्ण कृष्ण जगन्नाथ दर्शन गगन्नाथे सर नंदन से गुड़ियाड़े जगन्नाथ अद्भुत घटना गोविंद दिखे बोल ना नाव ভু কোথা থেকে কোথায় আদিবসায় নিবার জগন্নাথ দর্শন আমারও এত আত্মী ভগবান মোর কাঁধে পদ্মীয় তাহা নাই জানে ওহো ভাগ্যবতী এই বন্ধ ইহার ভাই ইহার প্রসাদ আমার রে চর বন্ধ না করলো আবিষ্কার কমল সন্তান রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হা হা হরি হরি ভজ্য গেল হইলো সোনবান্ধব কৃষ্ণের মাধুরী যার লোভে মোর মন ঝুলনি মাথে উদ্বেগ দ্বাদশ হাতে যোগীজন কৃষ্ণ আত্মা নিরঞ্জন देह छो रीला जोगिनी हमें आश्चर्य की কৃষ্ণ মাধুরী সাদনের লাল সাহেব এত মাধুর্যের বিশাল সিন্ধু এই জন্য তুমি আমাদের এইভাবে বঞ্চনা করছো হঠাৎ দুঃখ নিবেদন করছে হঠাৎ কাননম অন্ধে দিবা ভাগে তুমি যখন বনে পরিভ্রমণ করো গোচারণের জন্য তুমি বলছেন না ভগবান দিবাভাগে যখন আপনি গোচারণের জন্য বৃন্দাবনের বনে গোচারণ করো তখন তোমার মুখখানা না দেখে আমাদের এক ট্রুটিকাল যুঁজের মতো মনে হয় তো এরূপ কথা হয় নাকি আপনাকে আপনি যখন পরিভ্রমণ করেন তখন তোমাকে না দেখিয়া এরকম বৃন্দাবনের মনে ভ্রমণ করেন তখন আপনাকে কথাটা ঠিক হবে কিন্তু তা তো বলছেন না একবার বলছেন ভবান আর একবার দুস্মত প্রয়োগ করছেন তা বললেন কারণ কি হচ্ছে এই এই অবান শব্দটি একটুখানি প্রণয় ইচ্ছার সঙ্গে কথা মা যশু তাকে বললেন সেদিন কৃষ্ণ তার কোলে ওদিকে দেখেই উনি মায়ের আঁচলটা বুঝে ঢাকা নিলেন এরা তো সেই কথা বলতে এসেছে তারপরে সব যশোদার সঙ্গে কথা হলো আর পরে গোপীমন বলছেন দেখো যশোদে এখন যেন একেবারে দেখি দেখি আঁচলটা উঠাচ্ছেন মুখটা একটু শুকে পাখে মা গাল দেবে মা দে তখন আর মা তাকে কিছু বলেন মুখটা দেখে আর কিছু বললেন কিন্তু নিয়ম করে দিলেন আমার আইনায় বসে খেলতে হবে সব বাইরে যেতে পারেনা প্রাঙ্গে খেলা চলল সব গোপগ ভাই আজ কি খেলা বলেন আজ বালুকা দিয়ে ঘর বানাবো দেখি কে ঘর বানাতে পারে পা টা দিয়ে আর সেখানে বালুকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে পাটাকে এই আমার ফল কি সুন্দর আর ভ্রুভঙ্গিতে নাচ করছে তিনি একটা বালুকার ঘর নির্মাণ করতে পারছেন গো বালকজন হাতখালি দিয়ে হাসছে বলে হাবা এই কিচ্ছু জানা তোর দ্বারাই হবে না আরে খেয়ে গেল যদি তার চরিত্র শোধনের জন্য তার খেলা বাইরে বন্ধ করে দিলাম তো এখানে মরে যাবে মাটি খেয়ে এসে হাত ধরে বলছেন কি আপনার আবার নাকি মাটি খাওয়া হয়েছে দেখি হাকাত না কোথা কি আপনি এই কান্ড করেছেন নাকি সেটা কি আপনি বলে ভগবান সেই ভাবেই ভগবান শব্দ বলেছেন আপনি তো চলে যান আর আমাদের কি হয় তা তো তুমি দেখো না আপনি তো গোচারণে চলে গেলেন আর আমাদের কি হচ্ছে এইভাবে বলেছেন কিন্তু ভগবানকার মনের এই গোপীগীতে রসন করে যেন মেটে না পিপাশা যেন মিটছে না তারা বললেন না ভবান শব্দটা আরো ভাষায় আছে ভগান শব্দের এ এক ব্যাখ্যা আছে আরো ব্যাখ্যা আমরাই কি সার্বত্যাগ করে তোমার চরণে এসেছি তুমি তো ব্রজবাসী মাত্রের প্রাণ শুরু হ্যাঁ ব্রজবাসী মাত্রের नंदने समस्त गोपी मन निजे भाई एक कथा महाराज ছেলের উপরে ভালোবাসা হয় এই দেহের জন্য সুতরাং সবার ভালোবাসার গতি গোবিন্দের দিকে জলের স্বাভাবিক গতি সমুদ্রের দিকে কেনা স্বীকার করে जल स्वाभाविक गति जोटुकू जल थकूर गति हम समुद्र दिखे जो उत्सव पाए कंकिल पोका से माद जीवे सत्संगे प्रवाह नल्पे पड़ेलतापूर्ण पोका संसारे नाना क्लेस ठाकुर तो बताल ना सैकते समाटा जल तेम संसारूके सुनिना सब समय तार योग्यता था प्रवाह जदि पाए समुद्रे कि কৃষ্ণ সিন্ধুর দিকে ছুটবে প্রবাহ পায় এই সঙ্গে প্রবাহ পেল ইত্যাদি থেকে মহানদী গেল মহানদীর সঙ্গে দিকে পৌঁছে গেল সুতরাং সকলের ভালোবাসা তোমার দিকে কিন্তু সেই ভালোবাসার উপলব্ধি হয় না প্রেম ব্যতীত গোপীবন এত চিন্তা করে কথা বলছেন কিন্তু তারা তো মহাভারতী তাঁদের ভাবকে আপনি আশ্রয় করছে তত্ত্ব যেহেতু না দেশ সিন্ধুর দিকে ছুটে যাবে কোনো বাধা মানবে না আর যাঁদের বুকে সেই প্রেমের পরাকাশটা মহাভাব তাঁদের হৃদয়টা কিভাবে কৃষ্ণকে পার জন্য ছুটছে তাই চিন্তা করুন এই জন্য বলা হলো ভবান আরেক প্রকার তোমার মুখ দর্শন হচ্ছে জীবনের সাফল্যের কারণ ওই মুখ না দেখলে জীবন সফল হয় না বলেছিলেন না গোপী গীতিতে जीवन साफल्योम देखा धुंसिगाना मृत्य मृत जन्म स्थान जेना चांद তার নয়নে কি বাড়ু তার মু আমরা না সমগ্র ভরজবাসীর দুঃখ হয় তুমি যখন বনে চল হঠাৎই যদ ভবান যুগায়তে এক কুটিকাল যুগের মতো मोटामोटीड একটা ত্রুটি এক সেকেন্ডের দু হাজার ভাগের এক ভাগ কৃষ্ণনাথ চক্রবর্তী পদের হিসাবে মধ্যে আছে না জীব জগতে কিন্তু এরা বলছেন সেই ত্রুটির যুগায়তে সেই ক্ষুদ্রতম ক্ষণটি আমাদের নিকটে তোমার দ্রুত চরম দর্শন দুঃখম অসহ্য দেহি কার বলছেন দেখুন আমরাও জানি যে যখন আমাদের কোন একটা দুঃখের সময় হয় সে সময়টা সহজে যেন কাটতে চায় না দুঃখের সময়টা দূরতিক্রমনীয় কিন্তু এদের হিসাবে দুঃখ আর জগতে নেই জগতের পরিমাপী থাক যেমন মনে করুন দেহে যদি কোন পীড়া হয় গেহে যদি কোনো পীড়া হয় দুঃখ হয় তাহলে যেন রাত্রিটা কাটছে যেন রাত্রে আজ বড় হয় এইটুকু এর থেকে বেশি কিছু কিন্তু ত্রুটির অর্থাৎ এক সেকেন্ডের দু ভাগের এক ভাগটি যে একটা যুগের মতো মনে হবে এটা তো জগতের বস্তু নয় এটা তাদের প্রেমেরই হিসাব ত্রুটির যুগাড়তে বিরোহিনী রাধাকে হয় অবশ্য তোমায় দর্শন দেবেন আরেকক্ষণ ধৈর্য ধরতে বলছি সখী যেহেতু তোমাকে দর্শন দেবেন তো আমি যে দুঃখটা ভোগ করছি তার থেকে আরো কোনো দুঃখ আছে নাকি নাম ধরিত তিনি দয়াময় দয়া করে দর্শন দিলেন আর একটু ধরুন তখন বলছেন এর থেকে আর কোন দুঃখ আছে তিনি দেখা যায় কোন দুঃখ সময়ের প্রতীক্ষা তিনি দর্শন দিচ্ছেন না বল কেন এমন হচ্ছে মাধুর্যের জন্য বললেন মধুর মধুর বিম্বে মঞ্জুলং মন্দ হাসে শিশিরাম অমৃতনা দৃষ্টি পাতে। মধু যিনি মন্দ হাস্যে মঞ্জুল যিনি অমৃতনা দেবেন এইরূপ ভাষা জগতে আছে নাকি যিনি দৃষ্টিপাতে শীতল যিনি বেনুনাতে বিশ্রুত সে নায়ককে কখন দেখব তুমি বলছো ধৈর্য ধারণ করতে কতক্ষণ ধৈর্য ধরতে হবে সে বলছেন মনমথ তাতে সখী জানে না তোমার যে চাপুল্য আর আমার আমার যে চাপুল্য আর তোমার মাধুরী কেবল তুমি বলছেন যত জদা অমান অটতি যখন তুমি বনে বনে বিচরণ করো কিন্তু ব্যাখ্যা কার আবার কৃষ্ণের বিশেষণ করু আশ্রাবন অতটি জাত ভমাননিকান অনিয়তা দিবাদে তিনি বনী থাকেন ইয়ালে তিনি বনী গোচারণ যান strangbulun মাষখানে আভারি কানন বনী ভমন করেন বলার কোনো হেতু থাকে না উনি তো বনী ভমন করেন সুতরাং কাননটিকে কত চিন্তিসনের দিশেসা কারণম কোং সুফম আনন্দ জেসাস কাননম নিজের দুর্ভাগ্য দেখাচ্ছেন আমাদের কি মনে হয় যখন তুমি আর নঞ্জস্য সব ফুটবল আগে কি বলেন গতিগীতে দেখছেন যেন কৃষ্ণ বনে বনে ঘুরে করছে সকি দেখ কি ধন্যই দেখো কৃষ্ণ সারের সঙ্গে কৃষ্ণের দিনের বলে দোলে ছুটে আসছে আকর্ণ বিশ্রান্ত নেত্র হিকে কি তারা তো প্রেম বোঝে না কিন্তু না বুঝলো আর ধন্য তাদের প্রতি কৃষ্ণ সার তারা তারা কৃষ্ণকে সার করেছে আরে নিজের প্রতিগণ কৃষ্ণের আকর্ষণে ছুটে এসে তাকে দেখছে প্রেম নেত্রে আর প্রতিগণ নিষেধ করছে না ধন্য ধন্য কিন্ত আমাদের হরিণী হতে পারতাম তাহলে গোপীনাথের দর্শন লাভ করে ধন্যম কং সুখরূপম আননম দৃশ্যস যখন তুমি গোচারণে ভ্রমণ করো তখন তোমার সে আনন্দময় বদন খানা ওহ পশু পাখি দেখছেন সিভঙ্গানন্দ ধন বিগ্রহকে দেখা যায় না এই জন্য বৃন্দাবনের গাছকে আশ্রয় করছে যে গাছের ডালে বসলে সাখার সবিগ্রহ অনন্ত মাধুর্য সিন্ধু গোবিন্দের দর্শন হয় সেইখানে বসে এক দৃষ্টিতে দেখে নয় নিয়ে সামনে ফলটা সরস ফল আছে খাচ্ছে মনিত তারা নয় তাদের অশ্রু আর দেহে ফুলক পাখাগুলি সব দেহটা খুলে আছে যখন তিনি গোচারণ করতে করতে শ্রান্ত ক্লান্ত হয়ে যান তখন মেঘ গুলি ছা করে কারণ মেঘের বর্ণ যেমন আর তারা ছায়া করে উসুমে মত বৃষ্টি করে তার থেকে শীতল করে দেয় সুতরাং সখী যদি গোপীনা হয়ে আকাশের মেঘ দাম সেই মা সৌন্দর্য মা ধৈর্যময় গোবিন্ সেবা কিন্তু কি বিড়ম্বনা এই গোপী দেহ লাল করে আমরা ওই একই ক্ষণ একটা যুগের মতো কাঞ্চি আর তো যদি বলো যে সন্ধ্যার সময় তো আসবো তখন তো দেখা পাবে না দেখা উত্তর গোষ্ঠে তোমার বদনখানা একটু কি আনন্দ হবে কিন্তু হয় আনন্দের বিপরীত দুঃখ চাল একে তো তুমি যখন উত্তর গোষ্ঠে আসতে থাকো मान तुम्हें এমন আর কারণ হয় না সবই দুঃখ হয় কিন্তু এইরকম তার কারণ এটা আর কল্পটা ক্ষণের মতো মনে হয় সঙ্গে রুড় মহাভাবি ছাড়া কারণে অনুভাব আর কারো হয় না সুতরাং তারপর আবার কিন্তু ভালোভাবে দেখতে পায় না একে তো তোমার ওই কুটিল কুন্তলের মুখখানা আবৃত আর তারপরে দেখো তো কি ব্যাপার যে নয়নে কৃষ্ণ দর্শন করব সে নয় বিধাতা আবার ফলক দিয়ে দিল শব্দ দিয়েছেন দর্শন বর্ণনা করছেন উত্তর বস্তু তখন লিখছেন গপ্তিদ্রিক শব্দ শব্দ আছে অর্থাৎ দর্শনাকাঙ্ক্ষা যুক্ত নয়নে দর্শনাকাঙ্ক্ষা তো নয় জাগে এই জন্য বললেন দর্শনাকাঙ্ক্ষা যুক্ত নেত্র বলতে তাদের মনে হচ্ছে এখন সব ইন্দ্র সব ইন্দ্রিয় যদি চক্ষু হতো ধন্য ধন্য ই কারণ গৌতম পত্নী হল্লাকে হরণ করেছিলেন গৌতম সাপ দিয়ে দিয়েছিলেন সহস্রজনী শেষকালে সামানুগ্রহ হলো এক হাজার চক্ষু হয়ে এবং দেবতাদের নাই বলেন যারা কৃষ্ণ দেখবে না তাদের মহাদেবের অনেক নয়ন আর ইন্দ্রের তো কোথায় নাই আর তারপরে আবার পলক নাই অথচ ওরা কৃষ্ণ দেখবে না আর যারা কৃষ্ণ দেখবে তাদের দুটা মাত্র নেত্র আবার পলক দিয়ে থাকা ঞ্চতে জড়িং কৃত্রি এইতো অর্থাৎ যিনি এই পলকের সৃষ্টিকর্তা জানিস কৃষ্ণ কি দেখি কে মাধুর্যের সিন্ধু গোবিন্দ যার যেমন প্রেম তিনি সেই প্রকারে মাধুর্যের গ্রহণ করবেন তারা বলেন এই মাধুর্য মাধুর্যান করে সৃষ্টি এদের চক্ষুগুলো বিধাতা সৃষ্টি মহাবের বিগ্রহ এদের চক্ষু তার মহাভাবের চক্ষুতেই আস্বাদ মাধুরী প্রেম মহাভাবন হয় দেবতাদের যদি লক্ষ লক্ষ অপল থাকে তো আস্বাদনের কোনো প্রসঙ্গ নেই থাকে প্রেম নয় কি করে এদের নয়নেই আস্বাদন হবে কিন্তু ব্যাকুলতাটা নিন্দন কারণ কৃষ্ণ মধুর স্বাভাবিক একটা হচ্ছে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই অবিধগ বিধি ভালো সৃষ্টি মোটেই জানে কোনদিন হয়তো সে কৃষ্ণ দেখেন পলক যদি না দেয় দেবতাদের ওখানে কি আছে তারা জানে কিন্তু এখানে কত রকম প্রকারের সমস্ত বাইরে তিন, কুটো ইত্যাদি গুলি হয়ে যায় চোখে যাতে লেগে চোখটা দেখবো সেই সময়ে কেন সে সময়ে পলকটা নেওয়া উচিত পলক যে প্রিয়জনী একটা দর্শনে কোনো বাধার সৃষ্টি করে তা আমরা পারি না কিন্তু যেখানে দুটির মনে করুন সেখানে আছে এই জন্য বললেন কুটিল কুন্তল এগে তো কুটিল কুন্তলে ঢাকা আর তার উপরে উচ্চ দৃষ্টি তোমার মুখ দেখার জন্য ঐশ্বর্য বলতে বলতে মাধুর্যাতনকে ভাবছেন আমার সখী তখন প্রেমে আকুলিত হয়ে রাধাভাবে হাতে ধরে বলছেন সখিরে <laughs> सदन रसायन बदन पुन्यों पुन्यों पले दर्शन मिले दुई की करिबे पान पानी नारे मन